Is there a father in this world who would want to be locked by in away from his family? Is there a father in this world? Alhamdulillah. Was salatu was salam. Al-Rasulillah wa'ala, alayhi wa sahabihi ajmain. Amma abad. A'udhu billahi min ash-shaytanirajim. Bismillahirrahmanirrahim. Wa min ahasun ka'ala mimman dha'il allahi. Ma'amil saliham. Ka'ala innemil muslimin. সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম দয়া শান্তি এবং রহমত সকলের উপরে বর্ষিত হোক গতকাল সন্ধ্যায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের হেডবয় আমাকে অনুরোধ করেছে যে আই এর ক্লাস টেনের ছাত্ররা আমার সাথে একটা সেশনে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 আসসালামাইকুম আমার প্রশ্ন হল পরে আমরা তিনটা স্টেট পাচ্ছি এখন কেউ যদি সায়েন্স নিয়ে পড়তে চায় কলেজ পাশ করার পর এদিকে সে আবার এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে চায় তাহলে এমন অবস্থায় সে কি করতে পারে যদি সে মেডিসিন নিয়ে পড়তে চায় কিন্তু সে দেখল যে মেডিসিন এখানে পড়ানো হয় না তখন সে কি করতে পারে মোহাম্মদ আলী প্রশ্ন করলে যে ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডে তিনটা স্ট্রিম আছে আর্টস কমার্স সায়েন্স আর আমাদের গ্র্যাজুয়েশন কোর্সগুলোর বেশিরভাগই সাথে সম্পর্ক হচ্ছে আর্টস এর তবে একশো না কারণ যদি বিএড করতে চাও সায়েন্সে তখন সায়েন্স লাগবে তাই বলুন ওখানে সায়েন্স নেই যদি সায়েন্সে বিএড করতে চাও তাহলে পড়বে সাইন্স তারপরে করবে বিয়েড কারণ বিয়েড তিনটা স্ট্রিমেই আছে আর্টস কমার্স সাইন্স যদিও আর্টসই বেশি কমন একজন আর্টস বিয়েড অনেক সাবজেক্ট পড়াতে পারে সাইন্স বিয়েড হচ্ছে সায়েন্স পড়াতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর নিচু লেভেলের সায়েন্স চাইলে ম্যাথসও পড়াতে পারো সমস্যা নেই তবে বিএড আর্টসই বেশি কমন তবে কেউ হয়তো মেডিসিন পড়তে চায় আমাদের এখানে কি অপশান আছে এখনও হয়তো পাঁচটা অপশান তবে হাজার অপশন। আছে টার্গেট করবে সেটাই যেটা বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সামর্থ্য দিলে সবগুলো অপশনই চালু করবো ইনশাল্লাহ সেটা কখন হবে আমার জীবনে হবে নাকি পরের জেনারেশনে এই সেঞ্চুরি না পরের সেঞ্চুরি সেটা আল্লাহ ভালো জানেন তবে নিয়ত আছে এখন আমরা সেই কোর্সগুলো রেখেছি যেগুলো আমাদের মতো মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ প্রথমে টার্গেট করো যেটা বেশি গুরুত্বপূর্ণ এই পাঁচটা ব্রাঞ্চকে এখন আমরা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি যদি ডাক্তার হতে চাও তাহলে এখান থেকে এলএল পাস করো টুয়েলভ স্ট্যান্ডার্ড মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাও আর জন্য তোমাকে সিইটি এক্সাম দিতে হবে যদি ভারতে হয়ে থাকে বিদেশে গেলে তাদের টেস্টগুলো দিতে হবে ফরেন এন্ট্রান্স এক্সাম এখানে তবে সিইটি এক্সাম তারপর ইসলামিক ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে দিতে হবে আমি এমন কোনো মেডিকেল কলেজের কথা জানি না যার পরিবেশ ইসলামিক তবে এরকম কলেজে পড়েও একজন ছাত্র নিজেকে সরল পথে রেখে ডাক্তারই পাশ করতে পারে তুমি ডাক্তার হওয়ার পাশাপাশি পার্ট টাইম দায়ী হতে পারো আগেও বলেছি যদি বলো মেডিসিনের মতো হতে চাও তাহলে মক্কায় জন্মাতে হবে ঠিক মোহাম্মদ সাল্লাহাম যা বলেছেন সেগুলো আমাদের মেনে চলতে হবে শুননার ক্ষেত্রে নবীর যে নির্দেশ দিয়েছেন সেটা তার আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি দুটোর বিরোধ হয় আমাদের নবীর নির্দেশ আর নবীর আমল তখন নির্দেশের গুরুত্ব আমলের চেয়ে বেশি কারণ নবী নির্দেশ দিয়েছেন পুরোপুরি নিয়ত নিয়ে আর পরিস্থিতি বুঝে আমল সেখানে সমস্যা থাকতে পারে নবী বলেছেন দাঁড়িয়ে পানি পান করু না সহি বুখেরি বলছেন নবী দাঁড়িয়ে পানি পান করেছেন মানে তখন হয়তো সমস্যা ছিল তাই নির্দেশের গুরুত্ব বেশি এখানে আমার আমল দেখলে দেখবে সেন্ট পিটার্সে তবে আমার নির্দেশ হলো আই বেশি ভালো আমি নবীর সাথে নিজেকে তুলনা করছি না তবে যদি আমার মতো হতে চাও আমার উপদেশ মানতে চাও একইভাবে আমি মেডিকেল কলেজে গেছি আমার নির্দেশ হলো মেডিকেল কলেজে যেতে পারো এটা খারাপ না সেন্ট পিটার্স যেতে পারো তবে এখানে ভালো হচ্ছে যদি দায়ী হতে চাও মেডিকেল কলেজ সবচেয়ে ভালো না একইভাবে এরকম কিছু ব্যাপার আছে একটা নির্দেশ আর একটা হচ্ছে আমল এই আমলের মধ্যেও নবী অনেক কাজ করেছেন যেগুলোকে বলা হয়েছে শূন্য আর কিছুকে বলা হয়েছে মুবা তিনি অনেক কিছু করেছেন মরুভূমিতে বাস করেছেন এখন মরুভূমিতে বাস করাটা এমনিতে শূন্য না এটা শূন্য লুগুই এখানে লুগুই মানে হলো ভাষাগতভাবে শূন্য মানে নবীর দেখানো পথ নবী দাঁড়িয়ে পানি পান করেছেন তাহলে এভাবে দেখলে দাঁড়িয়ে পানি পান করা শূন্য তবে ফিকা অনুযায়ী বসে পানি পান শূন্য দুই টাইপের সূন্য একটা ফিকা আরেকটা হলো ভাষাগত তাহলে দাঁড়িয়ে বা বসে পানি পান দুটোই লুগুই শূন্য নবী দাঁড়িয়ে পান করেছেন তবে ফিকিস না শুধু বসে পান ফিকিসুন না একইভাবে যদি দেখো যদি সেখানে পড়তে চাও অবশ্যই পারবে তবে এভাবে বলতে পারবে না যে আমি ডক্টর জাকির নাইকের মতো হব উনি মেডিকেল কলেজে গেছেন আমিও যাব আমার নির্দেশ হল অন্যটা তারপরও পড়তে চাইলে পড়তে পারো সমস্যা নিয়ে যদি খুব আগ্রহ থাকে যে না আমি শুধু একজন ডাক্তার হতে চাই হ্যাঁ পড়তে পারো ডাক্তার হওয়া তো হারাম না এটা ভালো তবে খেয়াল রাখবে তুমি যদি ডাক্তার হও তাহলে রোগীদের যেন আল্লাহর কাছাকাছি নিতে পারো হ্যাঁ সবাই এরকম মনে করে যে কেউ যদি দাওয়া বা অন্য কোন ইসলামিক ফিল্ডে যায় তাহলে সে একজন ডাক্তার বা অন্যান্য পেশাজীবীর মতো উপার্জন করতে পারবে না আপনি বলেন যে আপনি কিছু ব্যবসাও করেন এখন এটা কি সম্ভব যে একজন ফুল টাইম দায়ী হলো পাশাপাশি আরো কিছু ব্যবসা করলো যাতে করে সে একজন ডাক্তার বা ব্যবসার মতো উপার্জন করতে পারে করতে পারলে আপনি কি বলবেন সেটা কিভাবে সম্ভব খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা কি সম্ভব যে একজন লোক ফুল টাইম দায়ী হবে আর পাশাপাশি করবে আমি যেমন করছি একজন ডাক্তারের সমান আয় করবে অথবা আরো বেশি এটা নির্ভর করে এক একজনের সমর্থের উপর যদি আমি ফুল টাইম ব্যবসা করতাম ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার পক্ষে মিলিয়ন ডলার রোজগার করা সহজ এক মিলিয়ন ডলার মানে মাসে চার থেকে পাঁচ কোটি টাকা আমি ব্যবসাগুলো এরকমই করতে পারতাম তবে আমি টাকা করতে আসিনি তাই কি করি প্রতি একদিন এই ব্যবসাগুলোর পেছনে সময় দিই সব একসাথে না প্রতি সপ্তাহে হয়তো দু এক ঘন্টা সময় দিই বা সপ্তাহে তিন ঘন্টা এইসব ব্যবসায় কোটি টাকারও বেশি উপার্জন হচ্ছে মার্শাল্লাহ প্রতি মাসে দশ থেকে বিশ লাখ টাকা উপার্জন হচ্ছে আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন আমি যেটা করছি আমি বলি যে পুরো সময়টা আল্লাহ সে মানে হতো পথে ব্যয় করছি টাকা রোজগার করা হচ্ছে এই সময়টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার অপশন দুটো একটা পুরোপুরি ব্যবসা করব আমি মাসে চার কোটি টাকা ইনকাম করব আল্লাহর পথে দেব। আল্লাহর খাতের টাকা দান করে দেব অথবা মাসে একটা দিন সময় ব্যয় করবো প্রতি মাসে দশ বিশ লাখ টাকা ইনকাম করব ঠিক আর বাকি সময়টা আল্লাহর কাজে লাগাবো আমি প্রতিষ্ঠান থেকে কোনো রকম বেতন নেই না টাকা আমি দান করে দি। এখন সবার তো এই সামর্থ্য নেই কারো সামর্থ্য থাকলে এটাই সবচেয়ে ভালো সবচেয়ে ভালো তবে সবার এই সামর্থ্য নাও থাকতে পারে কারণ অনেক মানুষ বুঝতে পারে না যে টাকায় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস না বেশিরভাগ মানুষইভাবে টাকায় বেশি গুরুত্বপূর্ণ সবাইভাবে আরে ভালো করছে কারণ সেখানে টাকা খরচ করা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমার কিছু উত্তর তাদের ঠিক পছন্দ হয়নি প্রশ্ন করলো আপনাদের আই এর বাজেট কত আমি বললাম কেন ভাবছেন যে সফল হতে গেলে টাকাই অবশ্যই প্রয়োজন না না টাকা তো লাগবে আমি বললাম ভালো টপ টেনের মধ্যে আমরা সবার পেছনে যদি দশটা গুরুত্বপূর্ণ কথা ভাবি একটা সফল ইসলামিক প্রতিষ্ঠানের জন্য টাকা অবশ্যই লাগবে এটা একেবারে দশ নম্বরে একটা উদাহরণ দিই একবার হজরত অমরাদ হো ইসলাম দ্বিতীয় খলিফা সাহাবিগণ ছিলেন একটা রুমে তিনি প্রশ্ন করলেন তোমরা কি এ ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছো যে যাতে রুমটা ভর্তি হয়ে যায় আর রুমটাকে আল্লাহ তালার কাজে তোমরা ব্যবহার করতে পারো এক সাহাবি বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করি এই রুমটা যেন সোনায় একবার ভর্তি হয়ে যায় যাতে সেগুলো আল্লাহ সোহান্নালার পথে ব্যয় করতে পারি হচ্ছে অমর বললেন আরো ভালো কিছু দোয়া করো তোমরা আরেকজন সাহাবি বললেন আমি আল্লাহ সুবানার কাছে দোয়া করি এই রুমটা যেন রুবি ডায়মন্ড আর দামি পাথরে ভরে যায় তারপর সেগুলোকে আল্লাহ সুমনতাল্লার পথে ব্যয় করবো হজরত অমর রাজু বললেন আরো ভালো কিছু চাও সাহাবিব বললেন ইয়া আমিরুল মোমিনিন হে মোমিনদের নেতা আপনি বলেন কোনটা ভালো তখন হজরত অমর রাজে আল্লাহন বললেন আমি আল্লাহ তাল্লার কাছে দোয়া করি যেন এই রুমটা একেবারে ভর্তি হয়ে যায় দায়িত্ব যেমন মাহাজিবনে জবল আব্দুর রহমান বিন আউফ যাতে আমি তাদেরকে আল্লাহর পথে নিয়োজিত করতে পারি পার্থক্যটা দেখেন তারও সাহাবি এটা ভুল না যখন তারা বলছেন আমি চাই শোনায় ভরে যাক বলছেন না যে সোনা পেলে পরিবারের কাজে লাগাবো আমরা তারা বলছেন আল্লাহর কাছে দোয়া করছি যাতে পেলে আল্লাহর পথে ব্যয় করতে পারি এখানে নিয়তটা ভুল না এক সাহাবি বললেন হীরা আর দামি পাথর এর আগে এক সাহাবি কি বলেছিলেন আমি আল্লাহর কাছে দোয়া করে যেন রুমটা পুরুষ আর মহিলা দায়ীতে ভরে যায় যেমন মাহাজবিন জাওল যাতে করে তাদের সবাইকে নিয়ে ইসলামের মানে প্রচার করতে পারি সফল হওয়ার জন্য টাকা থাকাটা একমাত্র শর্ত নয় আমাদের নবী কি রেখে গেছেন তিনি ধন সম্পদ রেখে গেছেন রেখে গেছেন সাহাবিগণকে বর্তমানে আমাদের যে ধন সম্পদ আছে সেটা নবীর সম্পদের চেয়ে কয়েক হাজার গুণ বেশি হতে পারে ঠিক না ভুল অনেক মুসলিম দেশে দেখবেন ব্ল্যাক ডায়মন্ড মাটির নিচে তেল এখন মুসলিম দেশগুলোর অবস্থা দেখো আমাদের নবী কি রেখে গেছেন ওই তেল না তেল পেয়েছেন কিছুদিন আগে তিনি রেখে গেছেন সাহাবিগণকে এই সাহাবিগণ আল্লাহর বানে প্রচার করেছেন আজ হজরত আল্লাহ আনহ আব্বাকরের পরে আল্লাহ আল্লাহনাকে শান্তিতে রাখুন দুজনেই ছিলেন খুব নিবেদিত প্রাণ এটা হলো ম্যান তাহলে ম্যান টাকার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ টাকা কখনো টাকার পেছনে ছুটবে না টাকা পাওয়ার পেছনে ছুটবে টাকা কখনোই বেশি গুরুত্বপূর্ণ না হ্যাঁ গুরুত্ব আছে আমি বলছি না কোনো গুরুত্ব নেই আমরা আমাদের নবী এবং সাহাবিগণের জীবনী কখনোই ভালোভাবে বিশ্লেষণ করে দেখি না সন্ন্যার আলোকে र्जित होमान दृढ़ता से आलोचना शुनि धारावाहिक प्रोग्रामे सरल पते चोक रखलम जानून शेष पथ जापर्के महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ आज रे आठटा पुन सम्प्रचार सकाल सार्लाशेटी এবং জাহান্নাম অবধারিত করে দেন শহীদ জান্নাতে যাওয়ার এবং জাহান্ন হতে বাঁচার একটি মাত্র পথ তাওহেদ আল্লাহান জানার জন্য দেখুন अमार दार्स, तवहीद। टीवी, रखी, ए आईर एफ शुरू तेरजेट मैं पांच हजार टाइम कत मास এটাও তো অনেকের পকেট মানি আমি বাবাকে বলেছিলাম তুমি তো লাখ লাখ টাকা দান করছো আমাকে প্রতিমাসে মাসে টাকা দাও তুমি তো তোমার ছেলেকে চেনো আমি তোমাকে ঠকাবো না আমি ভুল করতে পারি বাবা বলেন ঠিক আছে ইসলামিক প্রতিষ্ঠান সফর করা খুব কঠিন তারপরও দিলেন প্রতি মাসে এভাবে শুরু করেছিলাম উনিশশো সালে ছোট্ট একটা রুম খুব বেশি হলে বিশ বা ২৫ বর্গ মিটার তোমরা তো আমাদের আগে লেডিজুইংটা দেখেছো মাত্র বর্গ বর্গ বা ২৫ এরম দিয়ে শুরু আর এখন বছর পরে এখনকার বাজারটা তোমাদের বলছি না শুনলে বলবে বাহ এ তো অনেক টাকা তখন মাত্র একজন লোককে চাকরি দিতে চাইলে এক হাজার টাকা চাই তো অনেক বেশি আমার বন্ধুর ভাই একজন না মাসে ছয়শ টাকা দেবো আমরা মিটিং করেছি আমরা ছয়শো দিতে চাচ্ছি উনি চাচ্ছেন এক হাজার সেজন্য মিটিং করেছিলাম তাকে এক হাজার টাকা বেতন দেব কিনা বড় একটা ঘটাখানে আলোচনা আমরা ছয় শাচ্ছি উনি চাচ্ছেন এক হাজার তারপর ঠিক করলাম তখন ছিল একজন কর্মকর্তা তারপর আল্লাহ সাহায্য শুরু করলাম এখানে আসলে প্রয়োজন ম্যান পাওয়ার টাকার চেয়ে গুরুত্ব হচ্ছে ম্যান পাওয়ারের বেশি এবারে আমি বোনের প্রশ্নটাতে আসি যে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব তবে একটা ব্যাপার আছে প্রত্যেক মানুষের পক্ষে এটা সম্ভব না আমাদের নবীকে অনুসরণ করা এভাবে বলে থাকেন স্পর্শ করার মানে হচ্ছে তিনি যে ব্যবসায়ী করতেন সেখানেই সফল হতেন এভাবে তিনি মার্শাল ইনকাম করেছেন আল্লাহর পথে ব্যয় করেছেন সবাই ওনার মতো হতে পারবে না তাই এইভাবে চেষ্টা করলে হবে না তবে যদি কোনো অপশান দেওয়া থাকে যেমন আমাদের প্রতিষ্ঠান আই আমরা যেটা করি আমরা কখনোই বলি না যে বাইরে দশ হাজার টাকা ইনকাম করতে পারলে আমরা দেবো তাকে পাঁচ যদি বাইরে দশ হাজার পান আমরা দেবো বারো হাজার বিশ পারসেন্ট বেশি দেবো পঞ্চাশ বেশি আমি কখনোই এভাবে বলবো না যে আল্লাহর খাতির অর্ধেক টাকা নেন এটা করা খারাপ না কিন্তু তার বাবা মা হয়তো পছন্দ করব না হ্যাঁ জাকির ভাই লেকচার দেন খুব ভালো লেকচার দেন কিন্তু আমার ছেলে বেতন অর্ধেক আমি এই কাজটা করতে চাইনি আমি যেটা বলি বাইরে যা পেতেন তার চেয়ে আপনাকে বিশ বেশি দেব আমি আপনি যে কাজ করেন সেটা যদি এখানে প্রয়োজন না থাকে যেমন ডাক্তার এখানে ডাক্তার কোনো প্রয়োজন নেই আপনাকে বেতন দিতে পারবো না কেউ বললো ব্যবসা করি মাসে এক লাখ ইনকাম আমি সেটা দিতে পারবো না কারণ এখানে কোনো ব্যবসা নেই কিন্তু যদি রিসেপশনিস্ট হয় অথবা টিচার হয় এখানে চাকরি হলে বিশ বেশি দেব আমি এখানে চাচ্ছি ডেডিকেশন সবাই টাকার জন্য কাজ করে না আমাদের সাথে যারা আছে সবাই টাকার জন্য চাকরি করে না তবে আমি বলি টাকার জন্য চাকরি করলেও আমার কোনো সমস্যা নেই যদি আপনি আল্লাহর পথে কাজ করেন তাহলে ঠিক আছে চাকরি ছেড়েছি কারণ বিশ বেশি এখন ইসলামিক কাজ করছি আলহামদুলিল্লাহ ভালো এখানে কোনো সমস্যা নেই যদি শুধু আল্লাহর খাতিরে এখানে এসে থাকেন সবচেয়ে ভালো যদি আল্লাহর খাতিরে এবং টাকার জন্য আসেন তাহলেও ভালো অথবা যদি শুধু টাকার জন্য আসেন আর আল্লাহর নির্দেশ মান সেটাও ভালো তবে টাকার জন্য বা অন্য কারণে এসে আল্লাহর নির্দেশ মানলেন না সেটা ঠিক না আমরা আমাদের প্রতিষ্ঠানে একটা নিয়ম মেনে চলি মানুষকে বলি এরকম অনেক উদাহরণ আমি দেখাতে পারবো ডাক্তারদের উদাহরণ যাদেরকে তোমরা ভালো করে চেনো তারপর আছে ইঞ্জিনিয়ারদের উদাহরণ আমি তাদের বলি বাইরে কত পাচ্ছেন আপনারা দশ হাজার পাচ্ছেন ভালো আপনি একজন ডাক্তার ইনকাম দশ থেকে বারো হাজার আচ্ছা ঠিক আছে আমি কমপক্ষে দশ দেবো অথবা বললাম অন্তত পক্ষে বারো হাজার দেবো তখনও জানি না ১০ বা বারো হাজার টাকা তার জন্য ঠিক কিনা সেই লোক এসেছিল আল্লাহর খাতিরে এখন উনি যা পাচ্ছেন সেটা বাইরের অনেক গুণ বেশি যদি ফুল টাইম ডাক্তারি করতেন ইনশাল্লাহ ডাক্তার হয়ে তিনি যা ইনকাম করতেন আমরা তার চেয়ে ডাবল দিচ্ছি উনি টাকার জন্য আসেনি এসেছেন শুধুমাত্র আল্লাহর খাতিরে যাকি ভাই আপনি যা দেন আমি চলে আসছি ব্যাস তবে আমি চাইনি তার পরিবার আমাকে অপছন্দ করুক তাই বললাম বাইরে যা পান সেটাই আপনাকে দেওয়া হবে তারপর তিনি উন্নতি করতে লাগলেন এখানে অনেক ইঞ্জিনিয়ার আছে তারা বাইরে যা পেতো এখানে তার চেয়ে বেশি পাচ্ছে তাহলে সবার আগে তোমার সামর্থ্য থাকতে হবে যেমন আব্দুর রহমান আফ রাদহান হুক সবাই বলবে না যে আমি পারবো অনেকেরই সমস্যা থাকে আমি টাকার জন্য কাজ করব না আমি দাওয়া দেবো ফ্রি অনেক মানুষ এরকম মনে করে আমি আল্লাহর জন্য কাজ করব। ফ্রি করব এটা খুব ভালো আলহামদুলিল্লাহ আমি এটার পক্ষে আমি এটা করছি একটা উদাহরণ দিই আপনি একটা চাকরি করছেন যেটা হারাম না কোনো কোম্পানির চাকরি যেমন টাটা হালাল কোম্পানি সমস্যা নেই আর বেতন পাচ্ছেন বিশ টাকা তারপর ঠিক আছে উদাহরণ আমি বলব সে লোক ইসলামিক কোন প্রতিষ্ঠানে যোগ দিক বেতন দিক আর আল্লাহর জন্য একশো কাজ করুক কারণ যখন সে বাইরে পাচ্ছে বিশ তখন সে কোম্পানির জন্য তিরিশ হাজার ইনকাম করে দিচ্ছে এমন হলে কোম্পানি রাখবে অথবা কোম্পানির ইনকাম হচ্ছে চল্লিশ হাজার কোম্পানির লাভ না হলে তো তাকে সেখানে রাখবে না যদি কোম্পানির ইনকাম বিশ হয় আপনাকে বিশ দেবে কেন সে তো লাভ করবে সে আপনাকে গাইড করছে তার দেওয়া গাইডেন্স আপনি পাবেন বিশ সেও দিচ্ছে বিশ তবে আপনার সমর্থ তার গাইডেন্সে কোম্পানি পাচ্ছে চল্লিশ হাজার সেই থেকে আপনাকে দিচ্ছে বিশ তার চেয়ে চাকরি করেন কোনো ইসলামিক প্রতিষ্ঠানে বিশ হাজার বেতন নেন না। আর জন্য আপনি আল্লাশো কাজ করেন তাহলে কি হচ্ছে ওখানে আল্লাহর জন্য করছেন পঞ্চাশ আর এখানে করছেন একশো পয়েন্ট তাহলে এই লোক সব তার চেয়ে বেশি পাবে যে বাইরে কাজ করছে আর দুই ঘন্টা ফ্রি দিচ্ছে বুঝতে পারছ তাহলে এখানে নেট রেজাল্টটা হচ্ছে আবার যদি এখানে কাজ করে পঞ্চাশ হাজার টাকা দাবি করে তাহলে বেশি হয়ে যাবে বাইরে আপনার ভ্যালু বিষ এখানে যাচ্ছেন পঞ্চাশ কেন ঠিক নেই তবে যদি কেউ ৩০ দেয় সমস্যা নেই কেউ পঞ্চাশ দিলেও করতে পারে কিন্তু যদি দাবি করে ভালো করে জানে তার ভ্যালু ২০ তার সে এটা করছে শুধু টাকার জন্য যদি শুধু টাকার জন্যই করতে আসে তাহলে সে আখিরাতে সব পাবে না কিন্তু যদি দুটোর জন্যই আসে হয়তো আল্লাহ দুটোই দেবে নিহকাল আর পরকাল তাহলে একজন ভালো দায়গি ভালো মুসলিম বা ভালো মুসলিমা বলবে বাইরে আমার ভ্যালু এক্স যদি সেটাই দাবি করে তাহলে ঠিক আছে একই ধরনের কাজ কিন্তু যদি দাবি করে টু বা 3x এক্স ওয়ান পয়েন্ট ঠিক নেই আপনাকে যে চাকরি দিচ্ছে সে যদি বেশি দেয় সেটা তার ব্যাপার এখন অনেক মানুষের হয়তো এরকম সুযোগ নেই কারো আছে যেমন আব্দুর রহমান বিন আউফরাদিয়মান হোক অথবা সেই আমলের সাহাবিগন বা মোহাম্মদ সাল্লা সাল্লাম পার্ট টাইম কিছু করতে পারতেন কারো হয়তো আছে যদি সেই কাজটা করার চেষ্টা করেন তাহলে কি হবে আগে হয়তো আল্লাহর জন্য একশো পয়েন্ট কাজ করতেন এখন করবেন দশ পয়েন্ট আল্লাহর জন্য অনেকে বলে ভাই জাকির আমি ভলেন্টিয়ার হব ভলেন্টিয়ারদের বোঝাতে আমার সময় নষ্ট করতে হবে আমার সময় গুরুত্বপূর্ণ তাই বলি ভলেন্টিয়ার লাগবে না ভাই দরকার হলে জানাবো বিভিন্ন কনফারেন্সে আমাদের ভলেন্টিয়ার প্রয়োজন হয় তখন অনেক ভলেন্টিয়ার থাকে তখন নেওয়া যেতে পারে কিন্তু রিসেপশনিস্ট হিসেবেও কি একজন ভলেন্টিয়ার রাখবো একদিন একজন তারপরে একদিন আরেকজন তারপরের দিন আরেকজন প্রফেশনাল কাজ এভাবে হয় না নিচুস্তেরও হতে পারে এরকম করেছি যখন ছোট ছিলাম বাজেট পাঁচ একজন কর্মকর্তা তখন অনেক ভলেন্টিয়ার ছিল তবে ভলেন্টিয়ারদেরকে আমার সাথে সাথে রাখতে গেলে তাদেরকে সময় দিতে হবে আমার সময়টা গুরুত্বপূর্ণ তাহলে বুঝতে হবে আমরা একসাথে কাজ করতে পারি তবে সবার হয়তো সামর্থ্য নেই আরেকটা ব্যাপার যদি হন পার্ট টাইম ব্যবসায় ফুল টাইম দায়ী তাহলে তাও কাজ বাদ দেওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রে এরকম হয় আরে এতো অনেক টাকা পাচ্ছি আচ্ছা আর একদিন কাজ নি এক কোটির বদলে দুই কোটি পাব আরেকদিন কাজ করি টাকার প্রতি এই ভালোবাসা এটা সামলানো খুবই কঠিন মানুষের জন্য বিপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আচ্ছা ঠিক আছে প্রতি একদিন আরেক দিন কাজ করে কি হবে সমস্যা নেই আরেকদিন করলেই তো দুই কোটি পাবো এক কোটি তো হয় না তারপর তিন আমাদের নবী মোহাম্মদুল্লা ইসলাম বলেছেন যদি আল্লাহ কোনো মানুষকে একটা সোনার পাহাড় দান করেন সে আরও একটা চাইবে আল্লাহ দুটো সোনার পাহাড় দান করলে সে আরো একটা চাইবে এভাবে মানুষের চাহিদার কোনো সীমা পরিসীমা নেই আমাদের বুঝতে হবে যে খুব কম মানুষই জীবনে টাকার মোহর থেকে বেরিয়ে আসতে পারে সবাই পারবে না তাই ভালো হয় আপনি ফুল টাইম দেওয়ার কাজ করেন আপনি জানেন প্রতিষ্ঠান আপনার সামর্থকে কাজে লাগাবে যদি মনে করেন আপনার সামর্থ্য অনুযায়ী কেউ বেতন দিতে পারবে না আপনার যে সামর্থ্য আছে সেটা দরকার লাগবে না তখন যদি কোনো প্রতিষ্ঠানে যান যে আমি এই কাজে বিশেষজ্ঞ একজন অথবা আমি বিশেষজ্ঞ হয়তো ইঞ্জিনিয়ারিং এ সেটার এখানে কোনো দরকার নেই কিন্তু যদি বাইরে চাকরি করেন হয়তো টাটা কোম্পানি অথবা রিলায়েন্স কোম্পানি অথবা বিড়লা কোম্পানি তাহলে হয়তো পঞ্চাশ হাজার পাবেন আপনি ইসলামিক প্রতিষ্ঠানে গেলে হয়তো পাবেন দশ হাজার টাকা এরকম হলে বলবো ঠিক আছে আপনি বাইরে কাজ করেন আর প্রত্যেকদিন দেন এক ঘন্টা বা সপ্তাহে এক ঘন্টা ঠিক আছে অথবা অর্ধেক দিন কাজ করলেন আর পঁচিশ হাজার টাকা পেলেন তাও ঠিক আছে আমি আমার স্টাফদের বলি আল্লাহ সব কিছু জানেন এখন আমাদের মার্শাল্লা কয়েকশো স্টাফ লো লেভেল মিড লেভেল হায়ার লেভেল আপনি আগে জানেন না হয়তো আমার চেয়ে সোয়াব বেশি পাবেন আমি ফ্রি কাজ করছি তার মানে এই না যে আমি অবশ্যই আপনার চেয়ে বেশি সোয়াব পাবো এ কথা বলতেই পারি না বলতে পারি না আমি ফ্রি কাজ করছি বেশি সময় কাজ করছি গড়ে প্রতিদিন আঠারো ঘন্টা দিচ্ছি সতেরো আঠারো ঘন্টা ছুটি দিনগুলো বাদ দিলে দেখবেন দিনে বিশ ঘন্টারও বেশি গড়ে অন্যান্য স্টাফরা সাপ্তাহিক ছুটি পায় এছাড়াও মাসে দুটো ছুটি পেট লেব চব্বিশ দিন অফিস করে আমি প্রতি মাসে আটা ঊনত্রিশ দিন অফিস করি চারটা ছুটির দিন বাদ দিয়ে যদি ভাগ করে দেখেন দিনে বিশ ঘন্টারও বেশি এখন বলতে পারবো না যেহেতু বেশি সময় ধরে কাজ করি যেহেতু ফ্রি কাজ করি বিভিন্ন ফাউন্ডেশনে টাকা দান করি তাই সব বেশি পাবো এটা আল্লাহ জানেন আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন ফ্রি জানেন আমাকে সাহায্য করছে সে আমার চেয়ে সব বেশি পাচ্ছে হতে পারে একজন ম্যানেজার আল্লাহ সব কিছু ভালো জানেন তিনি প্রত্যেক মানুষকে একটা নির্দিষ্ট সামর্থ্য দিয়েছেন আগে থেকে জানলে তো আরাম করতাম বলতে পারবো না যে এতক্ষণ ধরে জার্নি করেছি এত সময় ব্যয় করেছি আমার বেহেস কনফার্ম এটা বলতে পারবো না আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাকে বেহেস্তে নিও সেজন্য আল্লাহ আপনার সামর্থ্য আর সুযোগ সুবিধা বিবেচনা করে তারপর আপনাকে পুরস্কার দেবেন আমি বলি আল্লাহ আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন প্রতিদানে যা করছি সেটা অনেক কম এই কারণেই আমি আরও চেষ্টা করে যাচ্ছি আল্লাহ আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন হতে পারে সেটা সামর্থ্য অথবা টাকা সে যাই হোক না কেন এজন্য আমাকে বেশি জবাবদি করতে হবে ব্যাপারটা এমন না যে বেশি কাজ করেছি বলে সব বেশি পাবো আমি এটা নির্ভর করেছি আল্লাহর উপর আল্লাহ যদি আমাকে দিয়ে থাকেন সেটা হচ্ছে আল্লাহর দয়া এর কত পাবো এভাবে সামর্থ্যের বিচারে আল্লাহর জন্য যতকারে ত্যাগ করতে পারেন সেটাই আসল আসল উত্তরটা পেয়েছেন ওয়াখের দেওয়ান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 চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ আমার জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার প্রাক সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে এটি মানব জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা বিপদগামীদের পথপ্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান তাদের আল আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি